আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহ ইর রহমান বা বাসমালার মধ্যে থাকা আল্লা সুবাহানুআ আয়ালার অন্য দুটো নাম অর্থাৎ আর রহমান এবং আর রাহিম এই দুটো গুনবাচক নাম নিয়ে আর রহমান বলতে বোঝানো হয় সেই সত্তাকে যিনি পূর্ণরূপে দয়াশীল যার রহমান সম্পূর্ণ যার দয়া সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে আর রহমান হল আল্লাহ সুবাহানুতআ আয়েলার স্বতন্ত্র নামগুলোর একটি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 এটি আল্লাহর নাম তবে শর্ত সাপেক্ষে মানুষের ক্ষেত্রে এ নাম ব্যবহার করা যাবে আল মোয়জাম আল মুফাখরাস অনুযায়ী কুরআনে একশো চোদ্দ বার আর রহিম নামটি এসেছে এটার দ্বারা আল্লাহর দয়াকে বোঝানো হয় যা সমুদয় সৃষ্টিকে পরিব্যাপ্ত করে আছে রহিম শব্দটি ফাইলের মাত্রাভুক্ত আরবিতে যেসব শব্দের মাত্রা ফাইলের অনুরূপ অর্থাৎ যেগুলো ফাইলের সাথে ছন্দে মেলে সেগুলো দ্বারা কোনো কাজের তীব্র রূপ বোঝায় যার প্রভাব অন্যদের উপরেও পড়ে যেমন আব্রাহিম আল্লাহ এই মহাবিশ্ব ও সকল সৃষ্টির প্রতি সর্বাপেক্ষা দয়াশীল শর্ত সাপেক্ষে এই নামটি অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় যেমন আপনি আপনার সন্তানদের প্রতি দয়াশীল হতে পারেন আপনার ভাইদের প্রতি এবং আপনার পরিবারের প্রতিও দয়াশীল হতে পারেন তবে নিঃসন্দেহে আল্লাহর দয়ার সাথে সৃষ্টির দয়ার তুলনা করা অসম্ভব এমনকি সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি এসেছে এবং আসবে তাদের সকলের দয়া একত্রিত করলেও মহান আল্লাহর দয়া ও করুণার সাথে তার কোনো তুলনা করা সম্ভব না আল্লাহ আর রাহিমের দয়ার তুলনায় সমগ্র সৃষ্টি জগতের দয়া পাখির পালক কিংবা একটি পরমাণুর সমান ওজনও রাখে না বরং আর রাহিমের তুলনায় আপনার দয়া আরও ক্ষুদ্র একটি পালক বা পরমাণুর চেয়েও তুচ্ছ আপনার মধ্যে দয়া থাকতে পারে আপনি রহিম হতে পারেন কিন্তু সৃষ্টির দয়া কোনোভাবেই আল্লাহর দয়ার সাথে তুলনা করা যায় না তাই রহিম মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তবে শর্ত সাপেক্ষে আল্লাহ আল্লা সুবাহ সুরা আর সুরার এগারো নম্বর আয়াতে বলেন লাইসা কামিফলিহিস আসামিউল বাসীর কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদা সুরা আল একশো তিন নম্বর আযাতে বলেন হবীর দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে এবং তিনি সূক্ষ্মদর্শী এবং সম্যক অতএব আর রহমান হলেন মহান ও পরম করুণার আধার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 যেহেতু আর রহমান নামের মাধ্যমে যে গুণাবলী ও বৈশিষ্ট্য প্রকাশ করা হয় সেটা আমাদের মধ্যে অনুপস্থিত তাই আমাদের জন্য এ নাম ব্যবহার করা যাবে না যেমনভাবে আপনি আল্লাহ নাম ধারণ করতে পারেন না কারণ আপনার মাঝে আল্লাহর বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত ঠিক তেমনইভাবে আপনি আর রহমান নামও গ্রহণ করতে পারেন না এটি আল্লাহর স্বতন্ত্র ও বিশেষ নামগুলোর একটি যেগুলো কেবল আল্লাহর জন্যই নির্ধারিত একইভাবে আপনি চাইলেই আলখালিক আল রজ্জাক আল আহাদ আসমাদ আল বারি আল কয়ুম ইত্যাদি নাম রাখতে পারবেন না আল আল-খালিক হলেন তিনি যিনি কোনো রকম সাদৃশ্য বা তুলনা ছাড়াই সৃষ্টি করেন আপনি কি তেমন কিছু সৃষ্টি করতে পারবেন আপনি পারবেন না সুতরাং আপনাকে আল আলখালিক নামে সম্বোধন করা যাবে না যেহেতু আপনার মাঝে আল-খালিকের আলখালিকের গুণাবলী নেই আল আলবারি হলেন নির্মাতা যিনি একেবারে নির্ভুল ও নিখুদ জিনিস তৈরি করেন আপনি কি কোনো নিখুদ জিনিস নির্মাণ করতে পারবেন অবশ্যই আপনি সেটা পারবেন না তাই আপনাকে আলবারই সম্বোধন করা যাবে না আবার কিছু নাম এমন রয়েছে যেগুলো মানুষের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে যেমন গানি, মালিক আজিজ জব্বার ইত্যাদি আল কুরআনে সুরা ইউসুফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহান ইউসুফ সালামের বিপক্ষে অভিযোগ আরোপকারী নারীর বর্ণনা দিতে গিয়ে নগরের কিছু নারী বলল আজিজের স্ত্রী তার যুবক দাসের সাথে অসৎকর্ম কামনা করছে আজিজ যদিও আল্লাহর নাম সমূহের একটি তবে সৃষ্টির ক্ষেত্রে আজিজ নামটি ব্যবহার করা যাবে এখানে আল্লাহ ওই নারীকে আজিজের স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন আল্লাহ নামগুলোর মধ্যে আরেকটি নাম হল হাকিম সৃষ্টির ক্ষেত্রে এই নামটিও ব্যবহার করা যাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের এক সাহাবি ছিলেন যার নাম ছিল হাকিম হাকিম ইবনাহ ইসলাম আল্লাহ সুবাহ কুরআনে সুরা গাফিরের ৩৫ নাম্বার আয়াতে বলেন আল্লাহ এই আয়াতে তার সৃষ্টির ব্যাপারে জাব্বার নামটি ব্যবহার করেছেন জাব্বার আল্লা নাম আবার তিনি তার সৃষ্টির ক্ষেত্রেও এই নাম ব্যবহার করেছেন কোরআনে এই নামটি মোট দশ বার উল্লেখ করা হয়েছে এর মধ্যে নয় বারই শক্তিশালী অত্যাচারী স্বৈরাচারী মানুষ কিংবা যে কোনো জুলুমকারীর ব্যক্তির ক্ষেত্রে জাব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে সর্বশেষবার সুরা আল হাসারে আল জাব্বার ব্যবহৃত হয়েছে আর এ দ্বারা আল্লাহ সুবাহানাকেই উদ্দেশ্য করা হয়েছে এসব নাম দ্বারা যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় তখন কোনো না কোনোভাবে এ থেকে খারাপ বা নেতিবাচক অর্থ প্রকাশ পায়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 লক্ষ্য করুন আল্লাহ ও সর্বদ্রষ্টা। সুরা ইনসানের দ্বিতীয় আয়তে আল্লাহ আপনাকে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে যাতে তাকে পরীক্ষা করে দেখতে পারি অতপর আমি তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি এবং আল্লাহ সুন্নত অসংখ্যবার তার নিজের সম্পর্কে বলেছেন ওহামিয়াউল বসীর এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা তবে রহিম নামটি মানুষের ক্ষেত্রে রাখা যেতে পারে আপনি আপনার সন্তানের জন্য এই নাম রাখতে পারেন আল্লা কুরআনে সুরা আল আহজাবের তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়াক বিলিনা রহিমা এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু এই আয়াতে আল্লাহ আল্লা সুবহানুয়া তালা তার রসুল মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামকে রহিম নামে সম্বোধন করেছেন সুতরাং আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আল্লাহর নামগুলো থেকে কিছু নাম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়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 এমনকি যে নামটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অর্থাৎ আর আর্রাহিম সেটার ক্ষেত্রেও স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার বিভিন্ন গুণাবলীর ভিন্নতা থেকেই যাবে ইবনু জারিরা তাবারি আলফারিসি এবং অন্যান্যদের মতে আর রহমান দ্বারা সমগ্র সৃষ্টি অর্থাৎ মানুষ ও জিন মুমিন ও কাফিরদের প্রতি আল্লা সুহানু তালার দয়া ও করুণা বোঝায় অন্যান্যদের মত এবং তারা প্রমাণ হিসেবে সুরা আল আহজাবের তেতাল্লিশ নাম্বার আয়াতটি পেশ করেছেন ওয়াকায়না বিল মুকমিনা রহিমা এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু সুতরাং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 হৃদয় নরমকারী তবে এদের একটি অপর্তি থেকে অধিকতর কম অর্থাৎ একটির অর্থের গভীরতা ও আধিক্য অপর্তি থেকে ব্যাপক একটি অপর্তি থেকে অধিক করুণা ও দয়াশীলতা প্রকাশ করে ইবনুল মুবারক রাহিমাহুল্লা বলেছেন আর রাহমানের কাছে চাইলে তিনি দান করেন আর আর রাহিমের কাছে না চাইলে তিনি ক্রোধান্বিত হন আর রহমান এবং আর রাহিম দ্বারা মহান আল্লাহর দয়া নির্দেশ করা হয় আর আল্লাহর ব্যাপারে আল্লাহ সুবাহ শাইক আহমেদ মুসাজ্জিবিল তাহ সের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মিডিয়ার আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহ রহমান রাহীম বা বাসমালার মধ্যে থাকা আল্লাহ সুহানার অন্য দুটো নাম অর্থাৎ আর রহমান এবং আর রাহিম এই দুটো গুনবাচক নাম নিয়ে আর রহমান বলতে বোঝানো হয় সেই সত্তাকে যিনি পূর্ণরূপে দয়াশীল যার রহমান সম্পূর্ণ যার দয়া সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে আর রহমান হলো আল্লাহ সু বহায়ানু তালার স্বতন্ত্র নামগুলোর একটি আর রহমান নামটি শুধুই মহান আল্লা সুবাহানু তাল্লার জন্য নির্ধারিত আর রহমান হলো একটি ওয়াসফ বা বর্ণনামূলক নাম যা কেবল আল্লাহর দিকেই নির্দেশ করে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 অর্থাৎ ফালানের সাথে যে সব শব্দের ছন্দ মেলে তার কিছু উদাহরণ হলো আর রহমান গদরণ ইত্যাদি খেয়াল করুন এই প্রতিটি শব্দ ছন্দের দিক দিয়ে ফাঁলানের সাথে মেলে আরবিতে এরকম যেসব শব্দ আছে যেগুলো ফাঁলানের সাথে মেলে সেগুলো দ্বারা বিশালতা আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয় এ ধরনের শব্দগুলো যখন কোনো ব্যক্তির ব্যাপারে প্রয়োগ করা হয় তখন কেমন অর্থ আসে দেখুন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 আল্লা সুবহান এগারো নম্বর আয়াতে বলেন কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদা আল্লা সুবাহন সুরা আল আনায়ামের একশো নম্বর আয়তে বলেন লুহুল আবুসর ওহু আউদ্ফুল হবীর দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে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 শুতরাং আপনাকে আল আলখোয়ালিক নামে সম্বোধন করা যাবে না যেহেতু আপনার মাঝে আলখলিকের গুণাবলী নেই আলবারি হলেন নির্মাতা যিনি একেবারে নির্ভুল ও নিখুঁত জিনিস তৈরি করেন আপনি কি কোনো নিখুঁত জিনিস নির্মাণ করতে পারবেন অবশ্যই আপনি সেটা পারবেন না তাই আপনাকে আল আলবারি সম্বোধন করা যাবে না আবার কিছু নাম এমন রয়েছে যেগুলো মানুষের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে যেমন বিপক্ষে অভিযোগ আরোপকারী নারীর বর্ণনা দিতে গিয়ে বলেন কিছু নারী বলল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 আল্লা সুহানুরআনে সুদা গাফিরের ৩৫ নাম্বার আয়াতে বলেন আলা কুল্লি এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর মেনে দেন আল্লাহ এই আয়াতে তার সৃষ্টির ব্যাপারে জাব্বার নামটি ব্যবহার করেছেন জাব্বার আল্লাহর নাম আবার তিনি তার সৃষ্টির ক্ষেত্রেও এই নাম ব্যবহার করেছেন কুরআনে এই নামটি মোট দশ বার উল্লেখ করা হয়েছে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 লক্ষ্য করুন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ সর্বস্রোতা ও সর্বদ্রষ্টা। সুরা ইনসানের দ্বিতীয় আয়াতে আল্লাহ আপনাকে বলছেন